নাহমাদুহু অনুসারে আদা রসুল করিম আম প্রিয় ভাইবোনেরা প্রত্যেক মানুষই তার প্রিয় মানুষের নৈকট্য পেতে চায় কার অন্তরে যদি প্রিয় মানুষের নৈকট্য লাভের আগ্রহ না থাকে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 একটি ছোট হাদিসের মাধ্যমে আমাদের সামনে শেষ রাতের অবস্থাটি তুলে ধরেছেন বুখারী মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াংজিলু রব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলা ইলা আসসামাই আলদুনিয়া হিনা ইবকা থুলুথুল লাইলিল আখির ইয়াকুল মান ইয়াদউনি ফাস্তাজীবলা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 আল্লাহ সুবাহআ ফজরে রাখ পর্যন্ত এভাবেই তার মোমিন বান্দাদেরকে ডাকতে থাকেন প্রিয় ভাই বোনেরা রাতের সময়গুলোর মাঝে রাতের শেষ তৃতীয়াংশ হচ্ছে সর্বশ্রেষ্ঠ সময় এই সময় আল্লাহ তালা কত তাওবাকারীরকে কবুল করেছেন কত গুনাহগার ব্যক্তির করে গুনছেন কত অভাবী ব্যক্তির প্রয়োজন সমূহকে পূর্ণ করে দিয়েছেন কত মাজুমের সাড়া দিয়ে তাকে জালিমের কবল থেকে রক্ষা করেছেন এই সময় কত মানুষ আল্লাহর রহমতের আশায় তার সামনে শেষদায় লুটিয়ে পড়ে প্রফুর দরবারে প্রার্থনা করতে করতে নিজেদের চক্ষুদয়কে অস্ত্রসিক্ত করে প্রিয় এই মূল্যবান সময়টিকে তুমিও হাত ছাড়া করো না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 তখন সেই নীরব নিস্তব্ধ ও কোলাফল মুক্ত পরিবেশে ঘুম থেকে আল্লাহ সবচেয়ে বড় আমি আমার চেহারাকে কে একনি সেই মহান প্রতিপালকের দিকে নিবিষ্ট করছি যিনি আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন আর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 মনে করো তুমি কোনো দেশে ভ্রমণের ইচ্ছে করেছ আর তোমার বিমানের ফ্লাইটটি যদি শেষ রাতে হতো তাহলে কি তুমি না কখনোই না অবশ্যই তুমি তুমি জাগ্রত থাকতে। এই কারণে যদি তাহলে শেষ রাতে ডাকে সাড়া দিতে কেন তুমি অলসতা করছ কেন তুমি অবহেলা করছো প্রিয় ভাই বোন ওঠো জাগ্রত হও ওই দেখো তোমার প্রতিপালক তোমাকে ডাকছে সুতরাং তোমার রবের ডাকে সাড়া দাও তোমার রবের সামনে শ্রদ্ধাবনত तुम्हारकल प्रयोजन गु तुम सकल चा पाओगुलू तारने तुले धरो।